স্মিল হির মহি সবিলি আদৌ ইর হস অনবনিত ও সুবহন লোহিওম অন মিনল মুশ্রিক حمدًا لسام بفضلك المتواني يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح باني سحب الغواية والصواعق حولها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 للكائنات إلى الفلاح الصرمدي إسلامنا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضيلا له ومن يدرل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله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 وان هذا القران الذي انزله على محمد صلى الله عليه وسلم هو كلام الله حقيتا لا كلام غيره ولا يجوز اطلاق القول بانه حكايات عن كلام الله أو عباره بل اذا قرعه الناس أو كتبوه في المصاحف لم يخرج بذلك أن يكون عن أن يكون كلام الله تعالى حقيتا ফাইন কাল হকীকালামুফল হরুফ মোহন আল্লাহ সমস্ত প্রশংসা কুরানি কলিম নাজল করে কালাম আল্লাহ সবুল আলমিনের কালাম হচ্ছে আল্লাহর গুণ যা তার পক্ষ থেকেই নাজেল হয়েছে এবং সেটি কোনো সৃষ্টি নয় তার কাছ থেকে এসেছে আবার কেয়ামতের পূর্ব মুহূর্তে কোরআনিকিম তার কাছে ফিরে যাবে সাল্লা সালাম নাজিন্দুর রসুল্লাহ সালিয়াস্লামের উপর যার প্রতি কোরআন করিম নাজল হয়েছে আমাদের ধারাবাহিক আলোচনা পর্ব বিষয়বস্তু হচ্ছে যেমন শেখ আল্লামা সালে হেফাজা বলছেন ওজুবুল ইমান বেআল কোরআন কালাম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 যে সেটা অন্যের কথা কিন্তু যেকোনো কারণে হয়তো আমার সাথে সেটা সম্পৃক্ত করা হয়েছে এটা হচ্ছে মাজাজ বা এটা হচ্ছে রূপক অর্থে নেওয়া। তো এইরকম রূপক অর্থে নয় বরং কোরআন হচ্ছে মহান আল্লাহর কালাম মহান আল্লাহর বাণী সত্যি সত্যি হাকি কাতান্ন আসল মর্মার্থী তারপরে শেখুল ইসলাম ইভিনে মা রাহিম বলছেন অমিন আল ইমান বিতুবহী আল ইমান বেআল কোরআন কালাম महान आल्लर स्थापन स्थापन अंतर्भुक्त तमान छहर प्रति ईमानी आल्लर आसमानी कितना समहत आसमान थे सब ग्रंथ राजी আল্লাহ রব আলমী নাজেল করেছেন সেসবের প্রতি বিশ্বাস করা এই দুটো বিষয়টি আজকের বিষয়টি সেটা হচ্ছে বেআাল কোরআন কালাম যে কোরআনে করিম মহান আল্লাহর বাণী আল্লাহর কথা মালুন যা নাজিল করা হয়েছে যাদের ধারণা যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি এই নিয়ে আহল সুন জামাতের ওপর বড় জল অত্যাচার চালিয়েছে এমাম আহমদ রাহেমাহ জামানাই হারিদের যারা পরপর শাসক হয়েছে সেই জামানায় আর তার সাথে সাথে সেই যারা শিকার হয়েছিল। এই ক্ষেত্রে। যার ফলে তারা বড় ইজল অত্যাচার করেছে আর বেদাতি মহতাজ এলা যে সব তাদের ধর্মগুরুরা ছিল তাদের গমরাহ আলেম সমাজ ছিল তারা এতে মুখ্য ভূমিকা পালন করেছে এরা আহিল জামাতুর আলমা ইকরামদের বিরুদ্ধে তারা সময়। তিনি ছাড়া কেউ ওই সময় এমাম হিসাবে পরিচিত ছিলেন না যে ইমাম আহেলুস জামা এই বিষয়ের ক্ষেত্রে একমাত্র তিনি অটল ছিলেন বাকি বহু আলেমাতের হ্যাঁ মারের ভয়েচারের ভয়ে সম্মানের ভয়ে তারা আত্মগোপন করেছিল তাদের হায়ে হা বলেছিল যেটা বলছে শাসক সেটাই ঠিক যেটা বলছে মোতাজেলার মরান সেটাই ঠিক ঠিক সেই সময় এমাম যদি। कारण मानसोल मानुष मानुष शासकर्म पालन कर शासक राज একটু ফোর্স হইলে একটু চাপের মুখে পড়লেই দুনিয়ার স্বার্থকে জনগণ প্রাধান্য দিয়ে থাকে যার ফলে শাসকের ধর্মের অনুসারী হচ্ছে মানব জাতি তো আল্লাহ দান করেন ইমাম আহমদ রহম্লাহী এবং আল্লাহরুল্লাম জান তাকে উচ্চ মর্যাদা দান করেন জান্নাতফির দোস যে তিনি এই হকের ওপর প্রতিষ্ঠিত ছিলেন ছিল সেটি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 মুসলিম দেশের শান্তি করবে। আহলাল আত্মলিক মুশরেক কাফের তাদেরকে তারা ছেড়ে দিবে অবাধ ছেড়ে দেবে তাদের সম্পর্কে তাদের কোনো মাথার ব্যথা নেই তো এই খারে যে চরমপন্থী যারা নিজেরাই নিজের হাতে অস্ত্র ধরে আর মনে করে যে আমরা খুব জেহাদ পরিশি জাহনাতে যাওয়ার কাজ করছি অথচ বড় জাহান্ন করছে এবং ভবিষ্যৎ যুগ তাহলে তাদেরকে ঢালাহারে হত্যা করবো কাতলা আদ মানে আদ যেমন আল্লাহ এমন ধ্বংস করেছিলেন যে একজন কেউ বেঁচে থাকেনি সবগুলিকে আল্লাহ ধ্বংস করেছিল ওদেরকে আরবে বায়দা বলা হয় মানে এমন আরব জাতি প্রাচীন যুগের যা ধ্বংস হয়ে গেছে তাদের প্রজন্ম ফিতনা আমলের ফিতনা জিহা সংশয়ের ফিতনা শাহওয়বৃত্তির ফিতনা আজকাল ফেসবুক বড় ফিতনা এই সামাজিক মাধ্যম ফেসবুক হোক আর ইউটিউব হোক এগুলি বড় ধরনের ফিতনা এতে যেভাবে মানুষ সময়কে নষ্ট করেছে এবং নষ্ট চলে যাচ্ছে আর জাহ থেকে রাখেন বলছেন তাই শেখুল ইসলাম যে কোরআন হচ্ছে কালামুল্লাহ আল্লাহ মোনাজ করা হয়েছে লহে মাহফুজ থেকে রাই সেটি সৃষ্টি নাই সেটি সৃষ্টি নাই আরস সময় ছিল না তার আদি অন্ত আছে শুরু আছে শেষ আছে আল্লাহ রাবুল্লা আলম এটি হচ্ছে গুণ মিনহবাদা তার পক্ষ থেকেই তা শুরু হয়েছে বা এর সির বা ব্যাখ্যা এই কথাটির হচ্ছে যে কেমন যখন কাছে আসবে তখন মানুষের কাছ থেকে কোরআনে করিমের কপি উঠে যাবে মানুষের অন্তরে যেসব হাফেজরা ছিল সব হঠাৎ করে রাতারাতি আর কোরআন থাকবে নাম মাত্র যে মুসলিম একটা জাতি আছে বাকি থাকবে ও লাইয়াবুল কোরআন ই রাসমহ কোরআনের অক্ষর কিছু নেই হ্যাঁ আমল থাকবে না আর কোরআন থাকবে না আল্লাহর কাছে ফিরে যাবে এবং আল্লাহ এই তার সত্যিকার অর্থেই তিনি নিজেই বলেছেন তার নিজের কথা তাকাল্লাবাহি তিনি এই বাণীগুলি তিনিই বলেছেন হাতি সত্যিকার অর্থে আসল অর্থে মহান করেছেন তা হচ্ছে কালামুল্লাহ আল্লাহর বাণী হকীক সত্যিকার অর্থে কারণ মহতাজ জেলারা বলে কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছে কোরআন কি করেছে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 মুসলিমের সন্তান অসংখ্য মানুষ গুমরা হয়েছে অসংখ্য মানুষ পৃথিবীতে বলেন না শেখ হুলিস কারণ এর বিপরীত এক ভ্রান্ত মতবাদ আছে কিছু মত আছে যেগুলির খণ্ডন করছেন এই অল্প কথায় আল্লা কালাম ওটা আল্লাহ ছাড়া অন্যের বাণী নয় অন্যের কথা নয় ওয়ালাই হেকা কোন ফিরকা যেমন আষারি আর কোল্লা এসব ফিরকা আকিদের ক্ষেত্রে আষাঢ় তো এখনো আছে আর কোল্লা আকিদের লোক আছে যদিও ওই নামে হয়তো নেই কিন্তু আছে এসব আকিদের আকা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 যেভাবে হেকায়ত উর্দুতে আরবিতে ফার্সিতে হেকায়ত কেন বলা হয় কারণ যেভাবে ঘটেছে ওইভাবে এটাকে বর্ণনা করা কারো যদি আপনি তার চলাফেরা ঢং অথবা এইরকম কিছু বক্তবের ঢং অথবা এইরকম যে কোনো কিছুই যদি আপনি সেটা নকল করে ওটাকে হেকায় মানে আপনি দেখেছেন বা শুনেছেন ওইভাবে সেটাকে বনার যেভাবে সে হাত ঝুঁকিয়েছে যেভাবে আপনি এরা একদল গুমরা বলতে চেয়েছে যে এই যে কোরআন করিম আমাদের কাছে কোরআন করিম কফি মুসাফা আছে সেটা আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহ রব আলিনের সাথে কায়ম আছে की, जी, कलाम की जी जी सामान्य सलहुलटो शब्द हेका शब्द पर मर्म अर्थे नर्थक्य नहीं क्यो क्या ना पार्थक्य आज जैक সামান্য পার্থক্য আছে অনেকে বলেছেন কালাম আল্লাহর বাণী কোরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু আমি যখন পড়লাম আপনি যখন তেলাওত করছেন সেটা কি আমার কথা না আল্লাহর কথা বলবেন আমি যখন বলছি মুখস্ত শোনাচ্ছি আমার জবান দিয়ে বেরোচ্ছে তাই না সেই আকিদাটা হচ্ছে প্রাকৃতিক আকিদা সরল সহজ বুঝানো কিন্তু ভ্রান্ত আকিদা যারা শিকার হয়েছে আশারি হোক আর মাতুরিদি হোক আর মোহাজেল হোক আর জাহামিয়া হোক আর কোল্লা হোক যত ফিরকা বেরিয়েছে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 মেডিকেল সায়েন্সে যে খোঁজ করে তো যারাই কোমরা হয়েছে এমন এমন জটিলছে যে নিজেরাও দিন থেকে অনেক দূরে সরে গেছে অথবা বেরিয়ে গেছে আর অন্যদেরকে এমন করে দেখছে যে ধর্ম এমন জিনিস যেটা বোধগম্য নাই বুঝার বিষয় নাই বোধ গম্ব নয় তাদের ধর্ম কর্ম কোরআন হাতিছে পাওয়া যাবে আর জনগণ বেকের মতো ওদের পিছনে ছুটেছে কারণ ওদেরকে প্রথম ডোজ দিয়া দেওয়া হয়েছে অন্ধত্বের ডোজ দিয়ে দেওয়া হয়েছে আর না বুঝে যে হুঁ করে তাকে ভুতে ধরেছে এটা আমাদের দেশের কথা এইসব যে বীরদের মুড়ি দ্বারা এইগুলো ভুতে ধরেন এদেরকে সয়তালে ধরেছে না বুঝে অন্ধভাবে বিশ্বাস করে বলছেন দেখো শেখ বরং যখন লোকজন লিখবে এটা আমার কথা আমি লিখলাম যেহেতু কথা কথা সহজ কথা এটা হচ্ছে প্রাকৃতিক বোধগম্য সহজে বুঝা যাচ্ছে কথাটি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 যখন কোরআন আয়াত বা কোরআন কপি লিখলেন তার মানে অন্য কারো কথা হয়ে গেল অর্থে আল্লাহর কালাম থাকল না কারণ কোন কথা কে সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে কারদিকে একটা কথা যদি কয়েকজন নকল করে লক্ষ লক্ষ লোক নকল করে অনেক সময় সবার দিকে না যে প্রথম বলেছে বুঝায় কাজে নজরুলের গীতি হ্যাঁ ঠিক না এখন ধর লক্ষ লক্ষ লোক পড়ছে তো যে পড়ছে বলবেন যে ওর এটা बड़ भाई नकल भाई बोन के नाती पुता सबके शुना प्रथम प्रथम जिन्ही বাণী কে সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে ওই ব্যক্তির দিকেই মান কালাহ মুমতা দিয়ান যে শুরুতে বলে প্রথমবার বলেছে যে প্রথমবার বলেছে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 হ্যাঁ বলি অথবা অন্য সেটা জানানোর জন্য অন্যের কাছে সেই কথাটি আদায় করে আমার আমানত ছিল বলা হয় সে কেউ পৌঁছে দিল বলবে যে ব্যক্তি পৌঁছালো তার কথা যার যিনি প্রথম বলেছেন যে আমার কথাটি পৌঁছে তার কথা বলবেন ঠিক না সবকিছু কিন্তু বুঝতে পারছেন সহজে যে আল্লাহর কালাম কোরআনে লেখা থাকলো আল্লাহর কালাম আর মুখস্থ পড়লো আল্লাহর কালাম কালাম হ্যাঁ আল্লাহর মুখস্তর আল্লাহর তারপরে বলছেন কালামুয়া মানি হে আল্লাহর বাণী যে কোরআন যেকোনো বাণী যেকোনো কথার দুটো দিক আছে একটা হচ্ছে অক্ষর शब्द नाम मानी बोझा गया तो ठीक कुरने करीम एक हुरुफ अक्ष गुल्य कुरीमारूह शुदू अक्षर गलिहार अर्थ अर्थ अल्लाहर कलम আর দলে বিপরীত অর্থটা মানিটা হচ্ছে আল্লাহটা হরুগুলি আল্লাহ করছে তার অক্ষর গুলিও এবং তার অর্থ গুলিও লেসা কালাম আল্লাহরু দুনালি আল্লাহর কালাম শুধু অক্ষরগুলি নয় দুনাল মানি অর্থ ছাড়া আমাদের ইমানের মৌলিক বিষয় যে আল্লাহ রব আলের ইমান রাখলে আল্লাহর প্রতি ইমানের এবং তার কিতাব ছয়টির মধ্যে কয়টি বলেছে এখানে শুরুতে দুইটি কথা বলেছে তাই না কি বলেছে এই দুটোর মধ্যে কেন ঢুকালেন শুধু দুটোর মধ্যে কেন ইমান বীরসলের মধ্যে নয় পরকালে অন্যায় তগের মধ্যে অন্যায় ওগুলোতে তো ঢুকালেন না বলে এই দুটোর অন্তর্ভুক্ত কেন বলছেন এই দুটো যে ইসলামের স্তম্ভ বা ইমানের স্তম্ভ দুটো এর অন্তর্ভুক্ত হচ্ছে তারপরে কিতাবের প্রতি ইমান বুঝাবো আল্লাহর প্রতি ইমান সম্পর্কে বলছেন বলছেন যে আল্লাহ আজ আজ এর প্রতিমান যেমন আল্লাহর আল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রতিমান মান আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান মুশ্রিকাও রাখে মুশ্রেকরাও হিন্দু মুশ্রিকাও রাখে আর মুসলিম সমাজের যারা বহুত্ববাদী তারাও রাখে যাওয়ার খবর মাজার থেকে সবকিছু আশা রাখে তারাও একমাত্র নাস্তিক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে তো শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ যখন আল্লাহির প্রতি মান রাখবেন আল্লাহ এবাদতির প্রতি মান রাখবেন যেগুলি হচ্ছে তহিদের দিকগুলি তো বলছেন আল্লাহর প্রতি ইমান সামিল হচ্ছে আল্লাহর গুণাবলীর প্রতি ইমানকে যখন আল্লাহকে আপনি যেমন আল্লাহকে বিশ্বাস করেন রহমান করতে হবে আজিজাপরান্তি সবকিছুর উপর বিজয়ী তিনি বিশ্বাস করতে হবে এই রকমের যতগুলি আল্লাহর গুণ রয়েছে সেগুলি আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত गुण।, गुण।, अपनी बोलते गुण अपनी कथा बैशिष्ट गुण तब मध्य ओ गुण नहीं मानस कई गुण टे প্রমাণিত বিশ্বাস করবেন তার মধ্যে একটি গুণ হচ্ছে হ্যাঁ আল্লাহর কথা বলা এবং আল্লাহর বাণী আছে জি হ্যাঁ আল্লাহর বাণীর ক্ষেত্রে যা প্রমাণিত কোরআন বাহাদিস দিয়ে তা আমরা কি করব বিশ্বাস করব। এবং যা যে সম্পর্কে ইচ্ছা তিনি কথা বলেন সর্বদাই তিনি কথা বলেন এবং সর্বদাই তিনি কথা বলবেন এই আল্লাহর কথা বলার শুরু এবং শেষ আদি অন্ত নেই बेचे आओ कथा बंद मरकद कथा शेष हे ना বলছেন ওনাউল কালাফিহাকহি আজালি আবাদিও আল্লাহর বাণীর ধরন হচ্ছে যে আজালি এবং আবাদী সর্বদাই আছে আল্লাহর বাণী এবং সর্বদা থাকে যার কোন আল্লাহ রব আহ যে মাঝে মাঝে কথা বলেছেন কথা বলেন এগুলো এগুলোকে মফরাদ বলছেন যেমন মুসাআসালাম সাল আল্লাহ কথা বলেছেন তারপরে মোহাম্মদ রসুল কথা বলেছেন আল্লাহ রসুল্লাহ কালিমুল্লাহুল যে আল্লাহ রবুল আলমিনের যে ভিন্ন ভিন্ন কথাগুলি হ্যাঁ মাঝে মাঝে হইয়াছে যখন যখন আল্লাহ আল্লাহ ঠিক আল্লাহ রব্লা আলম ওইভাবে আল্লাহর কথা বলা আল্লাহর গুন বৈশিষ্ট্য এবং তিনি সর্বদা কথা বলেন এবং সর্বদা কথা বলবেন তার ভিত্তিতে যখন তিনি চাইবেন এবং যে বিষয় তিনি চাই আল্লাহর কথা আল্লাহ কালামের অন্তর্ভুক্ত হচ্ছে আর ইমান বিল কুতুবের অন্তর্ভুক্ত কেন কারণ আল্লাহর কিতাব কোরআনে করিম হ্যাঁ সবচেয়ে বড় কিতাব আর আল্লা প্রতি আল্লাহর যে কিতাবগুলি নাজর হয়েছে সেসব কিতাবের প্রতি বরং প্রথম খানি প্রবেশ করবে সেটা প্রথম খানি সেটা অন্তর্ভুক্ত হবে ওনা আল্লাহর পক্ষ থেকে এই কালাম নাজর করা হয়েছে এবং তিনি কথা বলেছেন এবং তার সেটা আল্লাহ প্রতি ইমান আর আল্লাহর খেতাব প্রতি ইমানের অন্তর্ভুক্ত এই বিষয়ে বেশ কিছু ফেরকা এর বিরোধিতা করেছে তার মধ্যে একটা ফিরকা হচ্ছে কি জাহামিয়ারা সবচেয়ে বেশি কোমরা হয়েছে এই জাহমিয়ারা ইমাম বকরম ছিল যার ফলে তিনি আল্লাহ কালামের কথা উল্লেখ করেছেন জাহমিয়াদের এমন আকিদা ছিল যে জাহামিয়া ফিরকাটি একেবারে বড় কুফরি করেছে তাদের একটি আকিদা ছিল যে আল্লাহ রাহ আলমে নেকি আর গোনা ওজন করবেন না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 এখন আর এটা অস্বীকার করবে না কিন্তু এক সময় জাহামিয়ারা বলেছিলাম তো জাহামিয়াদের আল্লাহর কালাম সম্পর্কে যেটা আকিদা সেটা এখানে দিচ্ছেন শেখ সাহেব তাদের কথা হচ্ছে ইন্দ আল্লাহ কথা বলে আল্লাহ কথা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 যুক্তির খিলাম খিল্প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 আল্লাহার এই কোরআন কোরআ করি আল্লাহরণী আল্লাহর কাছে ফিরে যাবে আখিরি জামান শেষ জামান নাই কোরআনে করিম উঠিয়ে না হবে ফাল সুদুরে একটি মধ্যম লক্ষণ বড় লক্ষণ যদি না অবলিত হ্যাঁ ছোট লক্ষণ নাই কারণ ছোট লক্ষণগুলি প্রায়গুলি চলে এসছে ছোট লক্ষণ প্রায় চলে এসছে ক্যামতের যেগুলি আশরাতে সোহরা বা छोटर मध्य पड़े बड़ा छाड़ा जेहे छोटे छोटो आलामत नई कुरानी करपी दे कुरान नहीं एक कुरान पढ़ा लोकना कुरान कपी खरीद करने वाले लोकना कौर মুখস্ত বিদ্যা কমে গেছে সব তো রেডিমেড আছে এক সময় ছিল মুখস্ত বিদ্যা মুখস্ত আল্লাহ আল্লাহ মুখস্ত করতিস মুখস্থ করতো হ্যাঁ মুখস্থ করছেন। একটা বক্তব্য রেডি করার জন্য অনেক মেহনত কালেকশন করে এখন যেটাকে গোগল শেখ গুগল শেখ বুঝেন বা শেখ গোগল শেখ গোল শেখটা আগে লাগে এখন শেখ এর কাছ থেকে শিখার দরকার শেখ গোগল দিয়ে দিল নামাজ ওখান থেকে ওর ওস্তাদ কি ওই গোগল শেখ ওস্তাদ অধিকাংশ শুধু জনগণের তো আছে আছে কলকাতায় ওতে আমাকে ইনভাইট করেছিল যে কোনো কারণে আমি যাইনি মোট কথা আরেকজন দায়ী গেছে নাম না বলে তো গি বোধ না ঠিক আছে না জি হ্যাঁ মনে রাখবেন এটা যদি নাম না বলে যে এই দোষ হয়েছে তাহলে কোন কি না যেহেতু নন বেঙ্গলি বিহারীরা আছে ওরা ব্যবসায়ী ওখানে বেশি আর বাঙালিও আছে তো বক্তব্য উর্দু রেখেছে কিছু বক্তা উর্দুতে আছে কিছু বক্তা বাংলাতে शेख गकम उदुर आलोचना आगे उर्दूर आलोचना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 আর এখনো গুগলে আমি আলোচনা সার্চ করতে যাই অনেকে ভাবে যে আমার যেহেতু আচ্ছা ঠিক যে অমুক এইটা সার্চ করো তো দেখি তো বলি বুঝি না কারণ বুঝার চেষ্টা করি না সেই না হলে এমন কোন বুঝা যায় তাই না কিন্তু অনেকে ওই মনোযোগী হয়ে চেষ্টা করে না ফলে বুঝেনা এই বিষয়টা বুঝিনা আমি করি কি আমার কাছে এতে এই দিক ডানে এই দিক থেকে আমি সাহায্য নিল সেটা কার তৈরি করা আমার তৈরি করা ফর্মুলা সুতরাং আপনার সাথে যত ইসম মিল মেল পয়েন্টে মিল মিল বুঝতে मात्र तीन मास आगे एक मस्जिद है गो पेट्रोल शेष दुनिया करोप्ल हाँ बस टैक्सी সব আপনার জায়গায় বসে থেকে শেষ হয়ে যাবে কিনা ঠিক ওই রকমের ভেটে ফিরে আসতাম একমের পিঠে করে চেপে চেপে আসবে এই হাদিসের ব্যাখ্যা তো এই কথা বলতে চেয়েছেন আল্লাহ আল্লাহ জি হ্যাঁ কোরআনে আল্লাহর কাছে ফিরে যাবে এই কথার ব্যাখ্যা জি ওইলে আল্লাহর কাছে ফিরে যাবে সেটা মানে এটা হচ্ছে একটা প্রসিদ্ধ অর্থ আর এসেছে আর তার কাছে যারা হচ্ছে কুল্লা আব্দুল্লা বিন সাইদিন কোরআন সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে আল্লাহ হেকায়তন কালামিল্লা কোরআন আল্লাহর কালাম নয় আল্লাহর কালামের কি আমার কথার নকল ঠিক নিয়ে বলছে আল্লাহর কালাম করানি করিম নয় আল্লাহর কালামের কি হেকায় মানে আল্লাহর কালামে নকল কালাম আল্লাহ ইন্দাহ কারণ ওদের কাছে আল্লাহর কালামের সঙ্গে আলাদা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 যেমন আল্লাহর জন্য হায়াত হায়াত আল্লাহর হায়াত আল্লাহ আল্লাহ কম বেশি আছে কি নাই তাই না কিন্তু কথার ক্ষেত্রে কথার ক্ষেত্রে ওরা বলছে কথাটা করি কথাটাও এলমের মত হায়াত এবং এলমের মত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 আল্লাহর কালাম মানে আল্লাহর সাথে যেটা আছে এবং আল্লাহর সাথে যেটা আছে সম্পৃক্ত হায়াতে যেমন আল্লাহর হায়াত বলেন হায়াতের গুণ তারপর আল্লাহ এলমের গুণ লায়াত আল্লাহ আল্লাহ নিজের ইচ্ছাতে যখন ইচ্ছা কথা বলেন এটা না তার ইচ্ছার সাথে আল্লাহর কালামের কোন সম্পর্ক ন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 আর তারপরে এই যে কোরআনের যেগুলি আল্লাহর কালাম নাই তাদের কাছে এটা কি বলামুল্লাহ এটা কালাম হেকায় নকল কালাম নকল এটা কলে কালাম এগুলি আল্লাহর কালাম আশারি কারণ আশারি মতবাদ ব্যাপক হারে ছড়িয়েছে মাতরি দিয়ে আকিদা বিশ্বাসী যে আকিদার ছিল এই মরমে একই রকম সুতরাং এই তিন মজাবের অনসারীরা আকিদার ক্ষেত্রে এই আবুল হাসান আশ আর এরা এই জন্য আজকাল কাল দেবন্দ কৌমি হুজুররা যারা বিদায় বক্তা তারা বলে থাকে আর ফেকার এমাম কয়জন ফেকার কয়জন না না চারজন মানে চারের একটা আসতে হবে ওদের একটা ফর্মুলাতে আসেন ওরা একটা নোকাল কিন্তু চার মজা হবে এক মজ হইতে হবে এটাই না কথা তাদের তো আবুল হাসান আসারি আর আবু মানসুর মাতুরিদি আর এমাম আহমদ বিন হাম্বল এমাম আহমদ বিন হাম্বাল আলহামদুলিল্লাহ যে ওনাকে আকেদার এমাম বলেছে তারা আর ফেকার ও তিনি ইমাম ফেকর ইমাম কিন্তু এই ক্ষেত্রে বাণিজ্য ফেঁকি মাসলাম আসাইল এগুলো থেকে আবু হানিফ রহমা উল্লাহ সাফি কি রে আশারি বলছেন আবল হাসান আশারির আকিদাই বিশ্বাসী আমরা ফেকা বলছে ইমাম সাফি যোগ্যতা রাখতেন না যে আপনারা মাতুরিদের হইতে গেলেন আকিদে আকিদাতে হানাকি হইতে পারলেন না খাঁটি হানাকি হইতে পারতেন ছিন্ন ভিন্ন কেন এখানে একবার এখানে একবার এখানে ইমাম না তার কাছ থেকে যদি আকিদা তার নিতাইতে বেচে এই জন্য একটি আলোচনা অনেক আগ করেছিলাম যে প্রকৃত হানাফি কি আসলে বর্তমান যুগে যারা বিশেষ করে আমাদের হানাফি বলে পরিচিত আসল হানাফি সেই হবে এক নম্বর আসল হানাফি দুই নম্বর তিন নম্বর দুই নম্বরটাই ধরলাম বিস্তারিত একটা আলোচনা দরকার সেদিকে আর বেশি যাচ্ছে যদি দুই নম্বর আসল হানাফি হন এক নম্বরে গেলেন না এক নম্বর কোয়ালিটি না যে আলহামদুলিল্লাহ তাদের বড় একজন আল্লাহ শেখ হলে কিন্তু ভারতে লিখছে আলহামদুলিল্লাহ আমরা আকিদাতে মাতুরি দিদি ফেকাতে আর মশলা কে সুফিয়া ভারতে আবার মেলা মশলা কে একটা দেবন্দী একটা হচ্ছে বেরোলিবি রেজবী মশলা তো কোনটাই বলছে আমরা এই মশলা কে দেবন্দী এত চিহ্ন চিহ্ন কেনা যেতেন সহিদ অনুযায়ী যদি আপনি আমল করেন আকলি দেয় এবার পাক্কা হানাফি না তাহলে কি হইতে পারবেন পাক্কা হানা কি হইতে পারবে তো বললাম যে এরা চিস্তা হইতে আর না হয় চলে গেলি হইতে আর না হইলে মজাদি হইতে আর কোথাও চলে আবুল হাসান আশারি অনসারী রা তিনি তিনি ছুড়ে কিন্তু আবুল হাসান আশারি রহম তিনি শেষ জীবনে একটা কিতাব লিখে ঘোষণা করে দিয়েছিলেন তিনি ফিরে গেলেন কিন্তু অনেক লোক আছে যারা হেদায়ত হয়েছে তিরিশ বছর চল্লিশ বছর তবলিগি চিল্লা কেটে আলহামদুলিল্লাহ হয়েছে আর অনেকে একজন আমাকে অনেক আমার হয়েছে আমি তো হেদায়ত হয়েছে কিন্তু আমি তো অনেক লোককে লাগিয়ে দিয়েছি আর বিশেষ করে কয়েকজনকে জানি যাদেরকে পাক্কা বানিয়ে দিচ্ছি মানে কয়েক চিল্লে দিয়ে চার মাসের চিল্লে চিল্লে দিয়ে দিয়ে পাক্কা হয়ে গেছে এখন কি করবো আমি এত গুণার বোঝা তো আমাকে উঠে তাই বললাম যে গুনার বোঝা থেকে যদি আপনাকে অব্যাহতি হয় বাঁচতে হয় তাহলে ওদেরকে জানিয়ে দিতে হবে যে আমি গোমরাহিতে ছিলাম ভুলেছিলাম বেদাতে ছিলাম এখনো সন্ন্যার দিকে ফিরেছি। এসেছি জানিয়ে দেওয়ার পরে তারপরে যদি ফিরে না আসে তাহলে গুণামুক্ত হয়ে যাবে যে আমি যে এই যে তাবিল তাবিল করেছিলাম আল্লাহর গোনা বলি এগুলি আমি ভুল করেছি আমি এখন সহিদে চলে সালাহ আকিদে চলে এসছি কিন্তু না আবুল হাসান আসআরির মতবাদ কি ছিল বলছেন আনাল আন কালাম কোরআন হচ্ছে আল্লাহর কালামের এবার মানে আল্লাহর কালামের তাবির তাবির মানে আল্লাহর কালামকে ব্যক্ত করা কারণ তাদের কাছে কালাম আল্লাহর সংজ্ঞা কি বলছেন কালাম আল্লাহ ইন দা হোম মানান আল্লাহর কালাম তাদের কাছে হচ্ছে এমন একটি অর্থের নাম যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ওয়াহাজ মানা আর আল্লা সাথে যে এই অর্থটি সম্পৃক্ত সেটা সেটা হচ্ছে এই যে অর্থটি আল্লাহর সাথে কায়ে আছে এটা তাবির বা এটাকে ব্যক্ত করা আর এই যে তেলাওত শুনছেন শব্দগুলি এগুলি হচ্ছে মাকলুক তারা বলছে এটা হেকায়া বলবেন আমরা মাখলুক বলবো আর কি বলবো এটাকে এবার সম্পর্কে মাঝে যে পার্থক্যটা এখতলাফের রয়েছে এটা শব্দগত এখতলাফ এই কোনো পার্থক্য নেই কারণ দুটোই দল বলছে আন্নাল কোরআন কোরআন হচ্ছে দুই রকম হচ্ছে দুই রকমের আলফাজুল ও মানি শব্দ আর অর্থ ফাল আলফাজ আর শব্দগুলি তাদের কাছে মখলুক শব্দগুলি কোরআনে লেখা থাকলে তেলাওয়া উচ্চারণ করলে এগুলো হচ্ছে তাদের কাছে কি। সৃষ্টি। বলছে যে আওয়াজ বেরোইল বেরিয়ে হাওয়াতে হাওয়া হয়ে গেলো এগুলো মখলুক না এইভাবে যুক্তি দিয়ে তারা গোম হয়েছে ওয়াহাদুল মৌজুদা বলছে যে এই যে শব্দগুলি ফাল আলফাজ ও মাকলুকা ওয়াহিয়া কোরআন হচ্ছে দুই ভাগে বিভক্ত এবং অর্থ ফল আলফাজ ও মাতু শব্দ সৃষ্টি শব্দগুলি কি এই যে যে কোরআনে দেখছেন অর্থটা হচ্ছে কদিম তাদের কাছে হাদিস আর কাদিম দুটো ভাগ যেই ভাগ গুলি কোরআন এবং শুনল আল্লাহর গুণ হচ্ছে কাদিম আর সৃষ্টিগুলো গুলো হাদিস এগুলি হচ্ছে কি মানতে কি শব্দ कुरानी करीम से कदीम आल्लाप्त रही विभाजन जो्य नई খন্ডন করছেন যে ও হেকায় কালামিল্লা কথা বলে যাবে না যে কোরআন হচ্ছে আল্লাহর কালামের হেকা মানে সেটা নকল অথবা এই কথা বলা যাবে আল্লাহর কালামকে ব্যক্ত করা হচ্ছে বরং যেটা বললাম যে কোরআনে করিম সেটা কপিতে লেখা থাক অথবা মানুষ আওয়াজ করুক সেটা আল্লাহর কালামই থাকবে কেন থাকবে কারণ যিনি প্রথম বলেছেন তার সাথেই কথাকে করা হয়। এখানে আজকে আলোচনা শেষ হচ্ছে তারপরে শেষখানে শেখ সরে ফজন বলছেন যে হক মজা হচ্ছে আন্নাল কোরআনা কালাম কোরআন হচ্ছে আল্লাহ কালাম হুরু হু মান শব্দগুলিও এবং অর্থ যেমন আহ্ন এই রকম আর এর উপর দলিল এবং আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাম প্রা কোন